এখানে আমাদের ইমাম ইমানের বিষয়টি আলোচনা করেছেন আসলে ইমানের অংশ আমরা বলেছি দুইটি একটি হচ্ছে যে দুনিয়ার জীবনের মানুষ যখন মৃত্যুবরণ করে তখন থেকে মারা যায় তখন থেকে মানুষের আখরাতের কাজ শুরু হয়ে যায় আরেকটি হচ্ছে যখন আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে যখন ধ্বংসের নির্দেশনা আসবে ধ্বংস হবে আবার তাকে আল্লাহ নির্দেশনা আসবে এবং সিঙ্গিয়ায় ফুতকার আখেরাতে আল্লাহ কোরআন এবং হাজিদার সমর্থিত এ বিষয়ে আমরা আলোচনা শুরুতে প্রথমে বলেছিলাম যে এর শুরু হয়েছে কিন্তু মৃত্যু দিয়ে অর্থাৎ একটা মানুষের মৃত্যু যখন হয় তখন থেকে তার কিন্তু আখেরাতে জীবন শুরু হয়ে যায় এর জন্য রসুল্লাহ সাল্লা रसल्लाम कखो केदे आसत इसे बोलत रसोल्ला मत सह कमत क्खेरत रसुल्लामत हैं तरह मध्य सब चार बस सब चेहर छोट ता देखिए बोलेंदी को लोक इटा मारा ना जाए कैम पे बोल रहा अर्थात एर मृत्यु एर आखे पे गे क्योंकि के आम जो जीवित थके से क्या पात अर्थात लम्बा होते समय আবার দীর্ঘ হতে পারে হতে হতে হতে হতে পারে পারে পারে পারে নাতি দীর্ঘ কম কিন্তু যে মারা যাবে তার কে আমত কিন্তু সাথে সাথে শুরু হয়ে যাবে এই যে মানুষের প্রজন্ম শেষের অর্থ হচ্ছে এই প্রজন্মের জন্য মৃত্যু এই আখেরাত শুরু হয়ে গেছে একটা মানুষের মৃত্যুই মূলত এই নির্ধারণ করে যে মৃত্যু নির্ধারণ করে দেয় যে কখন তার জীবনের এই শুরু হলো আর কখন তার জীবনের শেষ হলো মৃত্যু নির্ধারণ করতে এবং আখ রাতের জীবন শুরু হয়ে গেল তার জন্য সুতরাং এই মৃত্যুটাই মূলত নিয়ন্ত্রণ করছে এখান থেকেই নতুন একটা দিন তার নতুন একটা দিবস তার জন্য নতুন একটা জিনিস তার জন্য সাব্যস্ত হচ্ছে আমরা গত পর্বে মৃত্যু কিভাবে হয় ইমানদারের মৃত্যু কিভাবে সেটা বিস্তারিত আলোচনা করতে চেষ্টা করেছি প্রথমে আমরা বলেছিলাম যে ইমানদারে মৃত্যুর ব্যাপারে করোনা এবং সন্ন্যায় ভিন্ন ভিন্ন নস এসেছে আমাদের মনে করি আল্লাহরী বলতে বুঝাচ্ছি কোন খানায় বসে আছে অথবা কোন দরবার খুলে বসেছে ওরা আল্লাহ না এটা কিন্তু উদ্দেশ্য নয় উদ্দেশ্য আল্লাহ বলে দিয়েছেন হচ্ছে ওরা যারা ইমান আনে এবং তাকে অবলম্বন করে চলে সাধারণ কৃষকও হতে পারে একজন মানুষ একজন মানুষ রিক্সা ড্রাইভার হতে পারে আল্লাহর যদি সে ইমান এবং তাকে অবলম্বন করে চলে হালাল হালাম মেনে চলে তিনি আল্লাহ এবং তার এই ওলায়তের মর্যাদা হয়তো অনেক পয়সা অনেক বেশি ভালো অনেক আলেমের চেয়ে ভালো হতে পারে তার এই মর্যাদা এই জন্য আল্লাহ তালা বলেছেন যে এদের জন্য আল্লাহ এমন ও কান উত্তা মাপকাঠি দিয়ে দিয়েছেন আমাদেরকে যে ওলি হতে হলে তাকে ইমানদার হবে প্রথম শর্ত ইমান সত্যিকার ইমানের আর কান করে জানা থাকবে আর ইমানের বিস্তারিত জানবে মজবুত অধিকারী হবে তাক অবলম্বন করতে সচেষ্ট থাকবে সবসময় যার তাকোয়া যতটুকু তার ওয়েলায়তের মর্যাদা ততটুকু নির্ধারিত হবে একজন মানুষের তাকোয়া যদি হয় তার বলিও বড় বলি হিসেবে কিন্তু লম্বা আল খেল্লা দেয়া অথবা তিনি দরবার খুলে বসা এটা কিন্তু তাকোয়ার কোন প্রমাণ নয় এটা তাকোয়ার প্রমাণ নয় তাকোয়ার প্রমাণ হবে তিনি আসলে আল্লাহকে অতটুকু ভয় করছেন তার কর্মকাণ্ড তিনি কিভাবে পরিচালনা করতে চাচ্ছেন আল্লাহর নির্দেশ পরিচালক করবে আল্লাহ তাকে সমস্যাটুকু সেগুলো ভয় নেই বলা হয় যেমন আপনি কোথাও যাবেন পর্যন্ত আপনার কোন ভয় নেই এই পথে আপনি চলতে পারেন অর্থাৎ এই পথে আপনার সামনে কোন সমস্যা হবে না আর ইয়াহান অর্থে পেরেশান অর্থাৎ আপনি আবিগত জীবনে যা যা করেছেন আপনি বিগত জীবনে যা যা করেছেন যা যা করছেন এগুলি নিয়ে আপনার কোন চিন্তা করার কোনো নেই দুটি জিনিস আল্লাহ তাল নির্ধারণ করে দিয়েছেন যে এই জাতীয় জিনিসগুলোতে আপনার মানে যারা ইমানদার তাকে অবলম্বন করবে যারা ইমান আনবে তাকে অবলম্বন করে তাদের কোনো ভয় নেই তারা নির্ভয়ে থাকতে পারবে কিভাবে নির্ভয় থাকবে এ কথাটা আল্লাহ তালা বলেছেন নির্ভয় এই জন্য সুসংবাদ জান আল্লাহ সুসংবাদ রয়েছে দুনিয়ার জীবনের সুসংবাদ হচ্ছে আখেরাতের জীবনের সুসংবাদ যে আমরা সবাই জানি জান্নাত আর দুনিয়ার জীবনের সুসংবাদ হচ্ছে দুই ধরনের একটি হচ্ছে সে তার জন্য সে নিজের স্বপ্ন দেখবে অথবা তার জন্য কেউ ভালো কোনো স্বপ্ন দেখবে এটা তার জন্য দুনিয়ার জীবনের সুসংবাদ আর দুনিয়ার জীবনের আরেকটি অর্থ হতে এটা হতে পারে যে সে ফেরা তার মৃত্যুর সময় আসবে তাকে সুসংবাদ শোনাবে আমরা গত ভাবে একটু আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করতে চাই যে এর পক্ষে কিন্তু একটি হাদিস আছে সে হাদিসটা বারাহিনাজবর আদম হাদিস তিনি বলেছেন হাদিসটি সুস্পর্শ বর্ণিত হয়েছে তিনি বলেছেন এটা যে রসুল্লাহাম বলেছেন ইমানদার যখন মৃত্যুর সামনে যখন মৃত্যু আসে যা মালা তখন কিছু ফেরেস তার কাছে কাপড় পোশাক পরিচ্ছদ তাদের থাকে শুভ্র তখন তারা বলতে থাকে উখরাই হানবান তারা বলতে থাকে এটা আরামের দিকে আসো ওরাই হান এবং সুশগন্ধির সুগন্ধির দিকে আসো উত্তম কাজের উত্তম জায়গার জন্য আস ও রবেন এমন রবের দিকে আসো গায় গাদব যিনি তোমার উপর রাগার নিতে নন অর্থাৎ আল্লাহ সন্তুষ্টের মধ্যে তুমি আছো তুমি বের হয়ে আসো এই অবস্থার বলে এটা বলার বললে ফাতাখরু এটা যখন বলবে মিন মিনফামিহি তখন রু তার মুখ দিয়ে বেরিয়ে যায় কামা তাসিলফামি সেকা যেমনি ভাবে কোন পান পাত্র থেকে এক এক ফোঁটা পানি বেরিয়ে পড়ে পানপাত্র মুখ দিয়ে এক ফোঁটা পানি বেরিয়ে পড়ে তেমনিভাবে মানুষের শরীর থেকে রুটা তার মুখ দিয়ে এভাবে বের হয়ে যায় এটা কিন্তু সুসংবাদ হচ্ছে হচ্ছে তাদেরকে মৃত্যু সময় বলতে থাকে যে তুমি শান্তির সাথে বেরিয়ে আস তু হে প্রিয় রু তুমি ভালো তুমি সঠিক ভালো রু দুনিয়ার আল্লাহর কথা শুনে চলেছিল তোমার কোন ভয় নেই তোমার কোন সমস্যা নেই তুমি ভয় পাওয়া না তুমি আল্লাহ সন্তুষ্ট দিকে যাচ্ছ এটা বলার পরে রু তার শরীর থেকে বের হয়ে আসে যেমন রুটা বের হয়ে চলে আসে অনুরূপ ভাবে অন্য আয়তা আল্লাহ তালা বলেছেন তিরিশ এবং একত্রিশ নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন আহ্লা আল্লাহ ثم استقام تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون निश्चय বলে যে আমাদের রব হচ্ছেন আল্লাহ তালা তারপর তারা এর উপর দৃঢ় পদ থাকে দৃঢ় থাকে অর্থাৎ এর উপর তারা এর উপর তারা এখলাসের সাথে কাজ করে যায় আল্লাহকে রব মেনে এখলাসের সাথে আবাদত আল্লাহর জন্যই করেছে এবং রসুলের পথ অনুসারে চলেছে এরা হচ্ছে ইস্তকামর অর্থ অর্থাৎ ইস্তকাম অর্থ ব্যাপক অর্থাৎ আল্লাহকে রব মেনেছে এরপর আল্লাহর এবাদতই করেছে এবং রসুলের মত মোতাবেক চলেছে এদের কি হচ্ছে আল্লাহ তালা বলছে এদের এদের সুসংবাদ কি তেতেন ফের তারা তাদের জন্য নাজিল হয় নাজিল হয় কখন সেটা আমরা বলবো বলে নাজিল হয় কি হয়ে বলতে থাকে আল্লাহ ভয় পেও না সামনের জীবনে তোমাদের যা আসছে সেটার জন্য তোমাদের ভয়ের কোন প্রয়োজন নেই ভয় পেও না তোমাদের জন্য আল্লাহ তালা সুসংবাদ রয়েছে আর বিগত জীবনে যেটা করেছ সেটার জন্য তোমরা পরেশান হো না আল্লাহ তোমাদেরকে সঠিক জায়গায় পৌঁছে দিবেন ও আবসুরু জন্তুম তোয়াদুন আর তোমরা সুসংবাদ নাও এমন জান্নাতের যে তোমাদের ওয়াদা করা হয়েছে অর্থাৎ তাদেরকে মৃত্যুর সময় সুসংবাদ তাদেরকে শুনিয়ে দেওয়া হয় কুমফুল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনে আমরা তোমাদের বন্ধু ছিলাম আকরা অনুরূপ ভাবে আকাতের জীবনে আমরা তোমাদের বন্ধু থাকবো হেমাতের দারুন আর তোমাদের জন্য জান্নতে যা তোমাদের অন্তর চায় তাই তোমাদের জন্য থাকবে ওলা ফিহা মাতার দায়ন আর তোমার যা চাইবে যা চেয়ে তাই তোমাদের জন্য থাকবে মন যা চাইবে তা যারা না চাইতে চলে আসবে আর কোন কিছু দাবি করো সাথে সাথে তাও চলে আসবে তোমাদের জন্য এখানে আল্লাহ শব্দগুলি ব্যবহার করেছেন আমরা কয়েকটা শব্দ ব্যাখ্যা করতে পারি এরকম আল্লাহ তালা বলছে যারা বলে আমাদের আল্লাহ এর অর্থে হচ্ছে আল্লাহ জিনিস আল্লাহ আবাদত করেছে আর কারো আবাদত করেনি রব মেনে সাথে সাথে তার সাথে আল্লাহ তালা কথা অনুসার চলেছেন এবং এরপর সুমাস্তা কাম ও তারপর সেটার উপর দৃঢ় অর্থাৎ রসুল্লাহ সাল্লামকে যেভাবে অনুসরণ করা দরকার সেভাবে পরিপূর্ণভাবে রসুলের পথে চলেছে তার মতে চলেছে তার কথা কে বিশ্বাস করে তার কথা তার আদর্শ অনুসারে তার জীবনকে গঠন করেছে তাদের জন্য কি হয়েছে আল্লাহ তারা বলছেন তাদের মৃত্যুর সময় ফেরেস তা নাজিল হয় নাজিল হয়ে তাদেরকে সুসংবাদ শোনায় কি সুসংবাদ শোনায় তাদেরকে মৃত্যুর সময় সুসংবাদ শোনায় অফুল কবর কবরের মধ্যে সুসংবাদ শোনায় ওয় মা খুরুজ ইহমিন তাদের কবর থেকে বের হওয়ার সময় তাদেরকে সুসংবাদ শোনায় এই তিনটি জিনিস আল্লা পক্ষ থেকে তাদেরকে সুসংবাদ শোনানো হয় কি সুসংবাদ শোনানো হয় সেটা হচ্ছে লু ভয় পেও না সামনে যে আখেরাতের জীবন আসছে এতে তোমার ভয় পাওয়ার কিছু এত ভিত হো না তোমরা ওলাহাতে আহাজানো আর যে দুনিয়ার জীবনে যা যা রেখে আসছো দুনিয়া সন্তান সন্ততি রেখে আসছ পরিবার রেখে আসছ সম্পদ রেখে আসছ অথবা তোমাদের দিনের যে কমতি হয়েছে বাড়তি হয়েছে সেটার জন্য রেখে চিন্তা করতেছ এর জন্য নিশ্চিন্ত থাকো তোমরা কারণ এগুলি আমরা দেখাশোনা করব ও আবসুরুবিল জান্নাত এটা তিকম তোড়া দুন এবং তোমরা এইই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে সংবাদ যার ওয়াদা তোমাদেরকে দেয়া হতো তখন তাদেরকে ফেরেস্তার পক্ষ থেকে सुसंबाद देवे जत अकल्याण सब चले गत कि कल्याणमक जिस तुम्हारा अर्जन कर এটা হচ্ছে এই আয়তে ইমাম বাগম এইভাবে তাফসি করেছেন তাহলে আমরা বুঝতে পারি যে মৃত্যুর সময় ইমানদারে কি অবস্থা হয় এই আয়ুর তিরিশ নম্বর আয়তে আল্লাহ নম্বর আয়ত সেটা তুলে ধরার কথা আমরা বলেছি সেখানে আল্লাহ তালা একটা চিত্র তুলে ধরেছেন যে কি অবস্থা হয় মৃত্যুর সময় অনুরূপ আরেকটি আয়তে আমরা দেখতে পাই আল্লাহ বলছেন যে জন্নার চড়া দিন ইয়েদ নেহা তাজ মিন তাহতিহাল আনহার আল্লা আদিনের স্থায়ী জান্নাতের ওয়াদা করছেন ইয়াদ তারা সেখানে প্রবেশ করবে তাজরি মিনতেহ আনহার যা নিজ দিয়ে নাহার সমাহিত থাকবে লহমফি হামায় শাহন তারা সেখানে যা চাইবে তাই পাবে সেটা আল্লাহ বর্ণনা করছেন তিনি বলছেন আল্লাহ মালে যাদেরকে মৃত্যু দিয়ে থাকে ফেরস তারা অত্যন্ত ভালো অবস্থায় ভালো অবস্থায় তারা তাহিদের উপর ছিল করেনি বেদায়াত করেনি তারা অন্যায় করেনি ভুল পথে ছিল না সঠিক পথে ছিল এদেরকে আল্লাহ তালা সুন্দর অবস্থা তাদের মৃত্যুটা সুন্দর ভালো মানুষ যেহেতু তাদের মৃত্যুটা ভালো অবস্থা দিয়ে থাকেন অর্থাৎ ভালো ভালো যারা তাদের মৃত্যু ভালো অবস্থা এটাই বলা উদ্দেশ্য এবং তারা বলতে থাকে বলেছি জান্নাতে প্রবেশ করো কারণ তোমরা এর মধ্যে এর জন্য আমল করতে এজন্য আমল করতে এই দেখা যাচ্ছে এই আয়তে দেখা যাচ্ছে সুরা আন্না হের একত্রিশ নম্বর বত্রিশ নম্বর তালা এটা বুঝাই চাচ্ছেন যে মৃত্যুর সময় যারা ভালো অবস্থায় থাকবে শিরিক সিরিক মিশ্রিত জীবনযাপন করেনি সিরিক মুক্ত থাকবে এবং তারা অন্যায় আচরণ করেনি ভালো কাজে ছিল এদের এদের কি হবে ফেরেস তারা এই এদেরকে ভালো অবস্থায় তাদের রুটে হরণ করবে ও তাদেরকে কঠিন কষ্ট দিবে না বরং ভালো তাদেরকে সালাম দিবে হ্যাঁ এবং তাদেরকে জানাতে সুসংবাদ শোনাবে জানাতে সুসংবাদ শোনাবে আর এদের মৃত্যু হবে অত্যন্ত সহজ সরলভাবে কোন কাফেরদের মতো অত কঠিনভাবে তাদের উপর কষ্টকর জিনিস চাপিয়ে দেওয়া হবে না এবং কর্তব্য এটা সির করেছেন আত্মার অধিকারী হেন্স তুমি ফিরে যাও তোমার রবের দিকে প্রশান্তির সাথে মারদিয়া নিজেও তুমি সন্তুষ্ট হবে এবং তুমি তোমাকে সন্তুষ্ট করা হবে এই অবস্থা আল্লাহতলা ঘোষণা করছেন অর্থাৎ যারা कथाटी कख बृत्य समय आस मृत्यूर समय तला क्या मठ बलायमतर मठे जख तरचार शेष तक तक बला है जो कवर थे उठार समय কবর থেকে উঠার সময় তাদেরকে বলা হবে যে মৃত্যুর সময় এবং কবর থেকে উঠার সময় কবর থেকে যখন দ্বিতীয় ফুটকার সময় মানুষ ভয় পেয়ে যাবে কোথায় যাচ্ছে তখন এই দুই সময় মৃত্যুর সময় এবং কবর থেকে উঠার সময় বলবে আল্লাহ তালা পক্ষ থেকে ফিরে বলবেন চিত্ত আত্মা তুমি ফিরে যাও তোমার রবের কাছে রাদি হয়ে মার দি হয়ে অর্থাৎ তুমি নিজে সন্তুষ্ট থাকবে তোমাকে সন্তুষ্ট করা হবে এবং আল্লাহ তালা তোমার উপর সন্তুষ্ট থাকবে জান্নাতিরা যারা হবে তাদের মৃত্যুর দুইটা তাদের দুই ভাগে ভাগ করেছেন আল্লাহ তালা এখানে দুই ধরনের জান্নাতি আছে একটা হচ্ছে মক্কার একটা হচ্ছে আসহাবুলিয়াম মক্কার হচ্ছে যারা নৈকট্য আল্লাহর বান্দারা তারা মোকার যারা সবসময় ভালো কাজ করেছে যারা কোন অন্যায় কাজ করে ওয়াজিবা আদায় করেছে মোস্তাহাব কাজ করেছে হারাম ত্যাগ করেছে মাকরু ত্যাগ করেছে কিছু মোবা কাজও ত্যাগ করেছে আল্লাহর আল্লাহিন বলে ডান দিকের মানুষ যারা ইমানদার ছিল কিন্তু তাদের মধ্যে গুনা হয়েছে আবার তওয়বা করেছে করেছে এরা আসবিয়ামিন আল্লাহ তালা এইভাবে দুইভা ভাগ করে সুরাব বলছেন যদি তাদের মধ্যে যারা মুকরাবিন বান্ধা হবে ইনকা কানা মিনাল মুকাররবিন তার কি হবে ফারাউহুম রাইহান ওয়া জান্নাতুন নাইম তিনটা জিনিস থাকবে একটা রাউহ থাকবে রাইহান থাকবে জান্নাতুন নাইম থাকবে রাউহ কি আরাম রাইহান কি সু দুনিয়াতে শান্তি এবং তাদের জন্য থাকবে জান্নাতুন নাইম জান্নাত থাকবে এবং সেখানে প্রসস্ত থাকবে তাদের জন্য সালাম দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে ডান দিকে লোকদের জন্য সালাম আল্লাহর পক্ষ থেকে দেয়া হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মৃত্যুর সময়েদের এ অবস্থা হবে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে প্রথমে তাদেরকে বলা হচ্ছে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে থাকবে রাও হন ওয়ার আই হ্যান ওয়াই জান্নাতুন আইম এটা বলা হবে তাদের রাও শান্তি থাকবে প্রশান্ত থাকবে জান্নাতুন আইমের ব্যবস্থানা থাকবে আবার যারা আসাবুল আসাউলিয়ামিন তাদের জন্য বাড়তি বলা হচ্ছে যে তাদের জন্য কী থাকবে তাদের আল্লাহবাবু সালাম সালামের কথাটি বলা হয় তাদের প্রশান্তি সালাম উল্লা অর্থাৎ তারা সালাম দিবে মালাইকেরা তাদের জন্য সালামের ব্যবস্থা রাখবে এই সালাম তাদের জন্য বিভিন্ন অবস্থা থাকবে এবং মৃত্যুর সময় মৃত্যুর সময় থাকবে এবং যারা কভার থেকে করবে তখন থাকবে জানাতে যাওয়ার সময় সালাম দিয়ে মালাইকেরা মালাইকারা তাদের প্রশান্তি শান্তি শান্তি করে আহ্বান করবে এই শুধুমাত্র ওই ব্যক্তির জন্য যে আল্লাহ নির্দেশনা মেনে চলেছে এবং তারা আল্লাহ তালা নির্দেশ মোতাবেক দুনিয়াতে চলেছে তাদের জন্য এই প্রশান্তিময় জীবন থাকে তাদের মৃত্যুর সময় আল্লাহ তার পক্ষ থেকে প্রশান্তির ঘোষণা দেয়া হবে এবং তাদেরকে সঠিকভাবে চলার নির্দেশনা দেয়া হবে যে তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো বিগত জীবনের জন্য পরেশান হওয়ার প্রয়োজন নেই সামনের জীবনে তোমাদের কোনো ভয় নেই এটা ইমানদারের রুহরণের সময় তাদের এই অবস্থা হবে এ বিষয়টি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করার সুযোগ রয়েছে তবে আমরা ইনশাল্লাহ পরবর্তী সময়ে দ্বিতীয় অংশটি আলোচনা করব যেখানে কাঁপের মৃত্যুর কি অবস্থা সে একটাই একটি চিত্র তুলে ধরার চেষ্টা করব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আখাদব আলমিন আসসালামাইকুম বরহমতুল্লাহ ববরকাত